وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَازَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَكَذَلِكَ مَا كَنَّا আমি এভাবে ইউসর জন্য পজিশন তৈরি করে ফেললাম তাকে ক্ষমতায় বসিয়ে দিলাম ফিল জমিনের মধ্যে মিনহা আসা এই জমিনের পুরো দেশে তার বিচরণ হয়ে গেল পুরো দেশে তার ফ্রিডম হয়ে গেল তিনি পুরো দেশ তার আন্ডারে চলে আসল তিনি যার বাদশার যখন তাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসলেন তখন বাদশা কথাবার্তা শুনে তাকে চিন্তা করলেন যে তিনি তাকে তা নিজস্ব একান্ত লোক নেবেন পর্যায়ক্রমে এখন এখানে একটা প্রশ্ন ছিল আমরা গত সপ্তাহে আলোচনা করেছি বা তারা কে সপ্তাহে কেউ কথা মিস করেছেন যে এই যে বাদশাহ ডাকলেন এই বাদশাহ আর আজিজ মেসেল যে জোলাইকার হাজব্যান্ড তারা কি এক লোক না তারা দুইজন লোক এটা নিয়ে কোরআন শরীফের সরাসরি কিছু বুঝার উপায় নেই কিন্তু তাফসিরে অনেক আলোচনা হয়েছে তাপসির কর্তুবী তাপসির বিভিন্ন ওনারা কোথায় পান কিছু না পাওয়া গেলে তো খুব কনফার্ম হয়ে বলা মুশকিল ওনারা মোস্ট অব দা টাইমস ইসরায়েলি রেওয়ায়ত গুলাকে নাড়াচাড়া করেছেন ঘাটাঘাটি করেছেন সেখান থেকে নিয়ে ওনারা ইশতেহাত করে কেউ কেউ মত দিয়েছেন দুই জন আসলে একজনই কিন্তু অনেকেই মত দিয়েছেন ইমাম কর্তবীর রহমতুল খুব গভীর ভাবে পর্যালোচনা করে বলেছেন আসলে দুইজন বাদশার বড় ওজির প্রধানমন্ত্রীর মত বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আজিজ মেসের আর বাদশাহ ছিলেন আরেকজন মালিক কাজে আজিজ মেসর একজন মালিক আরেকজন পরবর্তী পর্যায়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসার কাণ্ড কথাবার্তা সবকিছু কিন্তু বাদশাহ সঙ্গে সরাসরি হচ্ছে যাই হোক তো আল্লাহ তালা তাকে আমি দুনিয়াতে ক্ষমতায় বসিয়ে দিলাম প্রথমে কোন কোন পর্যায়ক্রমেইন ভেরি কনফার্ম না কোন কোরআন এবং হাজি থেকে সরাসরি নয় বলা হয় যে বাদশাহ তাকে প্রথমে তিনি যেটা চাইলেন আল্লাহ খাজা ইনুল জমিনের উপরে যে খাজানা আছে খাজানা বলতে কি বুঝায় আমাকে সেটা দায়িত্ব দেন এখন খাজানা বলতে কি বুঝায় খাজার আমাদের দুটো জিনিস খাদ্য এবং এবং কৃষি এবং অর্থ সবগুলোই আসছে কোনো কোনো তার সবগুলো ডিপার্টমেন্টকে তিনি ম্যানেজ করবেন কারণ এগুলো আর পরিপূরক কৃষি খাদ্য এবং অর্থ মন্ত্রণালয় তিনটা তিনি এই খাজা আইনের মধ্যে পেয়েছিলেন কারণ তিনি দরকার ছিল প্রথম সাত বছরে তিনি উনি স্বপ্ন দেখেছেন যে বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা তো তিনি করলেন এই দায়িত্ব পাওয়ার পরেই প্রথম সাত বছর শুরু হয়ে গেল এবং কোন যে এর ভিতরে এক দুই মাথায় বাদশাহ স্বয়ং করেন এবং তিনি ইন্তিকাল আগে ইসফ আল্লাহ সাল্লামকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেন তিনি বাদশাহ হয়ে গেলেন এবার ইস আলাইসালাম পুরো দেশ ওনার বিচরণে ওনার নিয়ন্ত্রণে ইসব আলাহিস ক্ষমতায় বসলেন তিনি প্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে এই সাত বছর ব্যাপকভাবে ফসল উৎপাদন করার জন্য সরকারি পর্যায়ে সব জায়গায় খবর দিলেন যে ব্যাপকভাবে যেন ফসল উৎপাদন করা খুব বেশি করে যেন করা হয় মানুষ তো করে এই বছর খরা কি লাগবে কিছু এক্সট্রা করল এইভাবে করে কিন্তু তিনি সাত বছরেই বেশি বেশি করে উৎপাদন করার জন্য ব্যবস্থা করলেন এখন উৎপাদন করলে কিন্তু না খেতে পারলে বিক্রি না হলে কি করবে রাষ্ট্রীয়ভাবে খরিদ করার জন্য তিনি ব্যবস্থা করলেন রাষ্ট্রের কোষাগারে এবং সেইগুলাকে ও জন্য ওখানে দীর্ঘ মেয়াদে রাখার জন্য তিনি ব্যবস্থা করলেন যে প্রতি খাদ্য উৎপাদন হবে সেটাকে তিনি প্রিজার্ভ করবেন এবং প্রিজার্ভ করার জন্য বর্তমান জমানোর মতো টেকনোলজি নেই কিন্তু সেটা তিনি স্বপ্নে ব্যাখ্যায়িত বলে দিয়েছিলেন ফাদারু হুফি সুমি এগুলা শীতের মধ্যে রেখে দাও এগুলার এমনকি খড়ের শিশের মধ্যে থাকুক এবং এগুলাকে চাল না বানানো হোক এগুলা এর ভিতরে আবরণের ভিতরে থাকুক তাহলে দীর্ঘদিন থাকবে ঠিক আমাদের অভিজ্ঞতা আছে দেশে ধান রাখা যায় লম্বা টাইম চাল রাখা যায় কত টাইম কিছুদিন পরে পোকায় ধরে ধানকে সহজে পোকায় ধরে না তো এরকম তিনি আল্লাহ তালা ওনাকে সেই জ্ঞান দান করেছেন এভাবে করলেন করতে করতে সাত বছরে প্রচুর সমাহার হয়ে গেল বিভিন্ন গোডাউন বা স্টক করার স্টোর রুমের যে ব্যবস্থা করলেন প্রাকৃতিক ভাবে খড়গুলো সহকারে শুধু ধান চাল করলে তো হবে না খড় এটাও রক্ষা করতে হবে কারণ ক্যাটেলগুলো ওনাদের জন্তু জানুয়ার গুলো পশুগুলো যা খাবে তাদের খাবার লাগবে আফ্রিকায় যখন খরা হয় তখন মানুষও মরে গরু ছাগলও মরে গরু ছাগল সবার আগে মরে মানুষ তো দূরে দূরে জ্বালানোর পালনের চেষ্টা করে তো এভাবে তিনি ব্যবস্থা করলেন যাই হোক সেই জন্য তিনি সেটা চেয়েছিলেন যে এই ব্যবস্থাপনা এটার ম্যানেজমেন্ট অন্য কাউকে দিলে হবে না সেই জন্য তিনি সেটা চেয়ে দায়িত্ব নিলেন এবং তিনি যখন গোটা দেশের হয়ে গেলেন তখন ওনার পরিকল্পনা অনুযায়ী সব সাজার তারপরে এখন এই অবস্থায় যখন আহ শুরু হয়ে গেল প্রথম সাত বছরের পরে যখন দ্বিতীয় সাত বছর শুরু হয়ে গেল আচ্ছা ওই বাদশার খবর কোন সরকারিভাবে আসছে করে গেছেন যে আমার মৃত্যুর পরেই তাকেই এই দায়িত্বে আমি বসিয়ে গেলাম এরপরে আসলো দ্বিতীয় সাত বছর এত সাত বছর আসলো এত অভাব অনটন শুরু হয়ে গেল ঠিক এক যাক খরা অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ শুরু হওয়ার আগে ইমাম করতুমী বলেন যখন দুর্ভিক্ষ আসে তখন ওই বছর কি হয় মানুষের মধ্যে খাবারের ইচ্ছা বেশি হয়ে যায় এবং প্রয়োজনের অতিরিক্ত খাইতে চায় মানুষ এরকম কাণ্ড হয়ে গেল এবং ঘন ঘন খুদা লাগে তো বাদশাহ নিজে রাতের বেলায় একদিন তখন বেঁচে আছেন এই দ্বিতীয় সাত বছরের শুরুতে নিজে দুপুরকে এখন সবাই কিন্তু খাবার কম কম করে খাবা রেশন করা আমাদের রেশন বলে না পরিমিত খাও কারণ দীর্ঘদিন পর্যন্ত এই তোমাদেরকে সাত বছর করতে হবে ফেস করতে হবে সাত বছরের প্রতি তোমরা রাখো সবাই খেয়ে ফেলো না ক্ষুদা লাগলেই খেয় না কন্ট্রোল করো কন্ট্রোল কর তিনি মেসেজ দিলেন সব জায়গায় যাই হোক তারপরে তো এখন তো সবাই আসতে হয় রাষ্ট্রীয় এই সম্পদ যেখানে জমা করে রেখেছেন মালগুলো সেখানে সবাই দূর দূরান্ত থেকে আসছে আর প্রথমে তো ওই মিশর দেশের লোকেরা এরপরে মিশরের পাশে আদৌ কেনে আর যেটা ফিলিস্তিনের মধ্যে পড়ে ইসুফ আল্লাহ ইসলামের আহ পিতারা যেখানে আসেন ইয়াকুব আলাহ ইসলাম সহ সেখানেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে তো তারা খবর পড়লে পাশের দেশের বাদশাহ খুব স্নান করছেন লোকদেরকে দিচ্ছেন কিন্তু আবার ফ্রি না তিনি মোটামুটি আছে তাদেরকে আপনার ক্রয় মূল্য কিছু নিয়ে ক্রয় ক্ষমতার ভিতরে সাবসিডাইজড প্রাইস এ ছাড়েন আর কি কারণ মানুষের তো সাত বছরের দুর্বিক্ষ ইনকামও নাই এই জন্য সাবসিডাইজড প্রাইস এটাকে আমাদের দেশে বলে কন্ট্রোলে চাল দেয় মনে আছে কিনা কেউ বলতে রেশনের চাল কেউ বলতে কন্ট্রোলের চাল তো রেশন মানে সেভাবে দেন এবং যতগুলো উট নিয়ে আসে উট ভর্তি করে এক জনের পার হেড দেন পার হেড ওয়ান কেমন এভাবে করে সবাইকে দেন তার এক করে নিজে যাবে আর উটের বোঝায় যতটুকু ধরে ততর্গুন করে দেন এখন তারা দল ভাই আসলেন আর দোকেন থেকে ইসুফের কাছে যে মিশরের বাদশাহ ওনা তো আর জানেন ইসুফ না বাদশাহ জানেন কেরুন ইসুফের ভাইরা আসলেন বাদশাহ কাছ থেকে নিতে এখন তিনি তাদেরকে দেখেই চিনে ফেললেন কিন্তু তারা তাকে চিনতে পারলো না এখন বলেন তো উনি চিনলেন তারা চিনে না কেন এটা কি কারণ হতে পারে হ্যাঁ জি জি বলেন ইসলাম ছোট ছিলেন আচ্ছা তো ছোট থাকলে কি হলো ও যে এত ছোট ছোট তো মরে যাওয়ার কথা নাকি বিক্রি করে দিয়েছি কোন যা কোথায় পড়ে আছে এত বড় পজিশনের বৈশের বাদশা তাদের ভাই হবে এটাকে চিন্তা করা যায় নাকি তারা চিনতে মানুষ ছোট মানুষ যখন বড় হয় কাউকে ছোট থাকতে দেখতে অনেক বহুদিন পরে দেখলে আপনি চিনবেন না বহুদিন পরে দেখলে আপনি চিনবেন না কারণ তার এত দ্রুত গতিতে তার প্রোগ্রেস হয়েছে চেঞ্জ হয়েছে আপনি চিনবেন না ইমাম মালিকের ওস্তাদ বোধ ছিলেন উম সবহানুলে গেলাম একজন বড় মাপের স্কলার দা ইল আল্লাহ তিনি তার ছেলের নাম হলো আল্লাহম সাল ইমাম মালিকের ওস্তাদ ছিলেন তিনি একজন তাবে তাবিন হবেন উনি তার বাবা এই ছোট্ট ছেলেকে রেখে গেছে বহু দূর দূরান্ত ব্যবসা বাণিজ্য করেছে তারপরে তাবলিগের কাজ করেছে দিনের কাজ করেছে অনেক দিন পর্যন্ত ছোট বাচ্চাকে রেখে গেছে আর তিনি আসেন নাই যে কোনো কারণে তার আশা হয় নাই বহুদিন পরে আসেন। বহু দিন পরে যখন আসেন তখন ছোট বাচ্চা এত বড় হয়ে গেছে তিনি এসেই প্রথমে তখনকার জামানায় কেউ আসলে বাইরে থেকে আগে কিন্তু মসজিদে এসে নামাজ পড়েন এটা কিন্তু রসুল্লাহ সাল্লামাল শুন না আগে মসজিদে নামাজ পড়েন পরে তারপরে ঘরে দেন তো ওই ভদ্রলোক বহুদিন পরে প্রায় বিশ পিশ বছর হয়ে গেছে এতদিন পরে আসছেন নিজের দূর দূরান্তে দেখেন যে একজন যুবক মানুষ এত সুন্দর দাস দিচ্ছে আর অনেক লোক তার দাসের মধ্যে মনোযোগ দিয়ে শুনছে আরে আমারও একটা ছেলে ছিল আমার ছেলেটা যে এই পর্যায়ে পৌঁছে যেতে দিনের মধ্যে কতদিন ভালো হতো তারপর দাঁত হয়ে গেছে এরপরে তিনি আসতে ধীরে যাচ্ছেন আর ছেলে ছেলে শেষ করে বাড়িতে বাড়িতে ঢুকছেন গলার আওয়াজ ঢুকছে একটা অন্য লোক ছেলে বলে আপনি কোন বাড়িতে ঢুকছেন বাড়িটা তো আমার বাড়ি কিছু আপনার বাড়ি এটা তো আমার বাড়ি দুজনে তার কি করছে ইতিমধ্যে তখন মেয়ের মা বাবার গলার আওয়াজ শুনছে তা তার স্বামীর আওয়াজ দেখে তার স্বামী তো বললো যে ছেলে তোমার বাবা বাবা এসেছে যে তার ছেলে যে করেছিল যাই হোক তার নিজের ছেলেকে চিনতে পারেনি অনেক গ্যাপ হয়ে গেছে তো ইসুফ আল্লাহ সালাম তো অনেক বড় হয়ে গেছে এখন এই পজিশন তারা চিনতে পারেনি কিন্তু ইসুফ আল্লাহ সাল্লাম চিনেছেন এই কারণে যে বড়রা দ্রুত গতিতে বুড়িয়ে যায় না বা গতিতে পরিবর্তন হয় না তাদের পরিবর্তনটা স্লো হয় ইসব আসল যখন বড় ভাইদেরকে দেখেছেন আর মায়ের ঘরে তো তারা সিংয়া তাদের মা ছিল এই তারা অনেক বড় ছিল তখনই যথেষ্ট বয়স্ক প্রাপ্ত বয়স্ক হয়েছে এরপরে তাদের বুড়িয়ে যাওয়াটা এটা ইজি হয়েছে আর উনি চিনতে পারেনি ওনা তাকে চিনেনি যে তিনি ছোট ছিলেন এত পরিবর্তন হয়েছে চিনা সম্ভব নয় আর চিন্তা করা বাচ্চারা আসনে বলবে এটাও কল্পনার বাইরে আর এটা হইতে পারে যে আল্লাহ তারা নবী হিসাবে ওনাকে চিনি দেওয়াটা তো আরো কোনো কঠিন কাজ না যাই এখন তিনি তো চিনলেন চেনে তো তিনি পরিচয় দিলেন না তিনি কিছু অবলম্বন করলেন নবীরা তো কোন কাজে আল্লাহ নির্দেশ ছাড়া করেন না হয়তো এখন টাইম হয়নি নাটক আরো একটু গড়াতে হবে হয়তোবা আল্লাহর পরিকল্পনা আছে যে এখন না তো তিনি পরিচয় দিলেন না আহ অনেক কথাবার্তা হলো তারপরে তিনি ইয়ে করলেন তাদেরকে খুব করলেন তিনি যখন তাদেরকে এক করে শস্য খাবার দান করলেন দিলেন যেটা রেশন দেওয়া দিয়ে দিলেন এরপরে এর ফাঁকে দিয়ে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বললেন কোন কোন তাফ সিরে উল্লেখ করা হয়েছে যে উনি তাদেরকে চেনেন না এই ভান করে বলেন আপনার কোন দেশ থেকে এসেছেন ও দেশ থেকে এসেছে ও আচ্ছা তো আপনাদের একটু পরিচয় দেন আপনার বাবা কি করে বাবা আছে কিনা অবস্থা তো সব বললো মনে না বাচ্চাকে নাম আমিন এগুলো বলছে আর উনি তাদেরকে খুব করে আদর যত্ন করলেন ভালো থাকার ব্যবস্থা করে দিলেন কারণ দুর্গা থেকে আসে একাত্তর আত্ম হয়তো তারা এখানে ছিল তো তিনি যাওয়ার সময় বলে দিলেন কলা তোমাদের বইমাত্রীয় নাকি পিত্র কি বলে এটা কি বইপত্রিক মা দুই বাপ এক আমার যে সৎ ভাই বা তোমাদের যে সৎ ভাই আছে বনি আমিন তাকে নিয়ে এসো নেক্সট টাইম ওকে কারণ তোমরা দশজন আসছ তো দশ জনের মাল নিতে পেরেছ দশ উঠে আর সে আসলে তো এগারো উঠে মাল পাবা আরেকটা বেশি পিতা কম নেবা কেন নেকরা তোমরা দেখো না যে আমি তোমাদেরকে একদম বেশি করে ভর্তি করে দিয়েছি যতটুকুন পাওয়ার উফি মানে পরিপূর্ণভাবে দেওয়া আর একটু বেশিও দেওয়া এক্সট্রা দিয়ে দিস দেখলো না দেখলো না আর ওয়ান আমি তো তোমাদেরকে মোটামুটি ভালো রাজকীয় হালতে রাখার চেষ্টা করেছেন তো বলছে তারা যেন আসে তিনি একটু উৎসাহিত করছেন। আর এখন যখন আসার কথা বলেছে ভাইরা বলে শুনেন ওই ভাইকে তো আব্বা দেবেন না কারণ তার বড় ভাই ইসুফটা জঙ্গলে গিয়ে হারিয়ে গেছে তো ওই কারণে যে আব্বা এখনো কাঁদেন তাকে জড়িয়ে ধরে রাখেন তাকে আবা কিছুতে দিবেন না আমরা তো বড় মুশকিল পড়ে গেলাম বললেন আমরা কি করি উনিতে উনি তো দেবেন না সহজে তোমরা যদি তাকে না নিয়ে আস তাহলে কিন্তু আগামীতে আগামী বার আসলে আমি তোমাদেরকে কোনো আর রেশন দিতে পারবো না ওলাতা করাবুন আমার কাছে আসবেনা কিন্তু মেহমদ কিছু কপালে জুটবে না আর ওকে তারা বললেন আচ্ছা তার বাবা বলতেছে আমাদের বাবা না বলে তার মানে বাবা তো ওকে বেশি ভালোবাসে তার ভাই ইসুক বেশি ভালোবাসতেন তে এখন মানে যে বাবার মানে ওইটাই ছেলে ছাড়তেছে না কি করি তার বাবাকে আমরা কনভিন্স করার চেষ্টা করব। তারা কথা দেওয়ার আগে বাচ্চার লোকজন বসিয়ে দেবে লোকজন যারা কাজ করবে লেবার বললেন অকালু লিপিআ বেদি হিহিম যে তোমরা চট করে তাদের যে মূল্যদান করেছে এই রেশনের মালের এটা তাদের বস্তার ভিতরে আবার ঢুকিয়ে দিবা তারা যেন ট্যান না পায় পয়সাটা ওখানে ঢুকিয়ে দিবা তখন তো মানে ছিল তো কেন এটা লা নাহা ইলা ইয়ার আশা করা যায় যখন তাদের পরিবারের কাছে গিয়ে বস্তা খুলবে টাকা দেখে বুঝবে চিনবে ও এগুলোতে আমাদের টাকায় ফেরত চলে এসেছে তারা আসবে তো তাফসির আল্লাহ বলছেন কেন আসবে টাকাটা ফেরত দিলে এর মধ্যে কি কারণ হতে পারে বলেন হ্যাঁ উৎসাহিত করবে আরো আনন্দ ও দেখেন বাবা পাওয়া গেছে হ্যাঁ আর কি হতে পারে আর একটা হতে পারে যে একটা হলো যে তারা কবে যে এত দয়াময় বাচ্চা টাকা ফেরত দিয়েছে তো বেসার যাওয়ার জন্য এতবার বলেছে আমরা না যাওয়াটা কেমন লাগে অবশ্যই তার গ্রহণ করা উচিত এত ভালো মানুষ আর দুই নম্বর হতে পারে কি যে ওইটা তো টাকাতে ফেরত দিয়েছে বাই মিস্টেক দিয়ে দিল কিনা এটা তো খাওয়া হারাম হয়ে যাবে তারা তো নবীর ছেলে যদিও একটা বড় অন্যায় করেছে ইসে পালা সালামকে নিয়ে কিন্তু এমনি তো তারা মুসলিম নবীর সন্তান আল্লাহর ভয় তো ঠিকই আছে কারণ ওই যখন ইসুফ আল্লাহ সালামে গা করে তারপরে ভালো করে আল্লাহ কাছে মাফ করে দিবেন তা ভয় আছে এখন হারাম খাবে না তো এটাও কারণ হতে পারে আশা করা যায় তারা ফেরত আসবে বাসায় ঢুকেই বাড়িতে ঢুকেই বাবাকে পেয়ে বললো এখনো বস্তা খোলেনি বাবাকে বললো বাচ্চা বলে দিসে দেবে না কোনটা না করলে আমাদের ভাইকে বনি আমি কে নানিনি আমাদের সঙ্গে আপনি আমাদের ভাইটাকে দিয়ে দেন নিয়ামিনকে আমরা গিয়ে এবারে এগারো জনের খাবার নিয়ে আসতে পারবো আর আপনাকে কথা দিচ্ছি সরাবো না দেয় বা আগে খায় আগের মতো এইরকম কামটা কিছুতে হতে দেব না তিনি বলেন তোমাদেরকে আস্থা রেখেছিলাম ব্যাপারে তোমরা কথা দিলা আর কি করলা তোমরা কি করলা এখন তো উনি বুঝতে পারেননি কি করেছে তারা বলেছে মেরে ফেলেছে মানে কুয়ায় ফেলে দিয়ে বাগে খেয়ে ফেলেছে বাগে খেয়ে ফেলেছে কিন্তু ঘটনা কি হয়েছে সূর্য চন্দ্র এগারোটি তারক আসে যা করছে সে তাকে ইস্যুকে ইস্যু একটা ভবিষ্যৎ কিছু একটা হবে কোথায় আসে কোন হালতে শুধু তিনি ইন্তজারে আছেন আর দুঃখে শোকে কষ্টে আছে তো তিনি এই জন্য তাদেরকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ফল হুখাইরুন হাফেদা হামিমিন এরপরে তারা এরপরে বারে অনুরোধ করার কারণে তখন চিন্তা করলে না খাই মরবে ফ্যামিলি সবাই ছেলে মেয়ে এগুলো আমাকে দুষবে এখন কি করবে শেষ পর্যন্ত আমি আল্লাহর আকল করার উপায় নাই ঠিক আছে যাও নিয়ে যাও ফল হু খাইন হাফেদা আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী ওয়াহু আর হামুর হিমিন তিনি অত্যন্ত দয়াশীল সবচেয়ে আল্লাহ আমাকে কথাবার্তা চলছে কথা বলতে বলতে এখন তারা বস্তা খোলে যখনই বস্তা খুললো মালপত্র বের করার জন্য দেখে যে তাদের পশাগুলো গুলো ফেরত দেওয়া হয়ে গেছে এটা দেখে তো তাদের চক্ষু চড়ক গাছ খোলার পরে যখন দেখলো যে তাদের এই সব টাকা পশাগুলো তাদের মূল্যগুলো সব ফেরত দেওয়া হয়েছে তারা বলল ও পিতা আর এবারে গিয়ে বেশি করে আমাদের পরিবারের জন্য এগারো উঠের খাবার নিয়ে আসবো ভর্তি করে অনাহফাদু আখানা, আপনাকে আবার কথা দিচ্ছি ভাইটাকে আমরা খুবই সতর্ক ভাবে করব করবো কাইলা ভাই বেশি করে ইনশাল আবার আমরা রেশন নিয়ে আসবো এত বেশি করে পাওয়ার সুযোগ তো আর কোথায় পাবো না এই কম দামে রেশনের মধ্যে তিনি তখন তাদেরকে বললেন কেমা দেখো আমি কিছুতেই দেব না যতক্ষণ না তোমরা আমাকে একটি বড় ধরনের ওয়াদা করছ প্রতি কসম করছ কিছুতেই তোমরা তাকে ছেড়ে আসবা না তাকে নিয়েই আসবো আমার কাছে তবে এমন যদি হয়ে যায় যে সবার জানের এর চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে তোমাদেরকে যান বাঁচানোর কোনো তরিকা ছিল না এইরকম ছাড়া কোন অবস্থাতেই কোন প্রেসারে তোমরা তাকে ফেলে আসবা না এই কথা দাও আমরা যা কিছু বললাম তোমরা বললে আমি বললাম আল্লাহ তালা সাক্ষী হয়ে আছেন তারই উপরে আমি তারাক্কল করলাম তারা রওনা হয়ে যাবে এখন তিনি একটু নসিহত করলেন সবগুলো ভাইকে রওনা হওয়ার প্রাক্কালে তিনি বললেন ছেলেরা তোমরা সবাই মিলে শহরের বাচ্চার যে শহর রাজধানীতে ঢুকবা তখনকার জমানা প্রত্যেকটি শহরের গেট থাকতো তাই না এরকম ওয়াল থাকে পুরোনো যে কোনো শহরের ওয়াল থাকে আর গেট থাকে ঢুকার তোমরা সবাই এক গেট দিয়ে ঢুকবা না বিভিন্ন গেট দিয়ে ঢুকা বড় বড় শহর গেট কিন্তু একটা থাকে না অনেক গেট থাকে লাহোর পুরোনো শহরের আমি দেখতে গিয়েছিলাম গেট আছে আছে। এরকম বড় বড় শহর অনেকগুলো পুরোনো গেট থাকে তিনি বলেন এক গেট দিয়ে ঢুকবা না এক সঙ্গে এক গ্রুপ বিভিন্ন ভাবে ভাগ হয়ে এক এক গেট দিয়ে এক এক ঢুকবা কেন উনি এটা বলেছেন বলেন কেন বলেছেন এক গেট দিয়ে না ঢুকতে একসাথে বিপদ আবাদ না আসে আচ্ছা আর কিছু হ্যাঁ চোখ না লাগে ধরেছেন আরবে নজর না পড়ে কেন নজর পড়বে তার তারা প্রত্যেকেই নবী আকুব আল্লাহ সাল্লাম তাদের তো মানে বংশ বুনিয়াদ এরকম নবীদেরকে আল্লাহ যে বংশে দেন বংশেরও একটা ধারা আছে সবাই দেখতে শুনতে মাসা আল্লাহ ইসুবার অনেক সুন্দর ভাইগুলোও কিন্তু কম না একেবারে ফেলে দেওয়ার মতো না এবং নবীর গোষ্ঠী প্রত্যেক নবীকে আল্লাহ তালা শারীরিক খুব সুস্থ রাখেন সুন্দর করেন দেখতে শুনতে সব রীতিকে মানস হই কেন কোনো কারণে নবীকে যেন অপছন্দ না করে এরকম লোককে আল্লাহ নবী বানান তো তার নবীর আওলাদরাও বাবার অনেক কিছু পেয়ে যায় তো এরকম যদি এক পরিবারে বাবারই এতগুলো আসে চোখ লেগে যায় আর চোখ যে কি জিনিস কিছুটা পাবেন একটু পরে যখন বলবো ইনশাল্লাহ চোখ কিভাবে মানুষকে নাশ করে দেয় বদ নজর কথা আসবে তা তোমরা বিভিন্ন গেট দিয়ে ঢুকবে ওমা উগ্নি আমি দেখো কি কোনো ক্ষতি হতে গেলে আমি তো কতটুকু আর করতে পারব তোমাদের সাহায্য আল্লা যদি কোন বিপদ আপদ লেখে থাকেন কারো কোনো লেগেও যায় আমি তো কোনটাই আটকাতে পারবো না তবে আমি একটু চেষ্টা করি কিছু বাঁচবে এক দশ বারো ভাই গেলে দশ জন এটা বিরাট বাবার তার বাবার কি একটা ব্যাটালিয়ন তার আছে এরকম মনে করে বসবে ইনির হুকম ই সর্বশেষে আমি আল্লাহর ভরে তা অকল করছি আমার আল্লাহ যদি তোমাদেরকে হেফাজত করেন আর তার উপরেই ভরসা করে লাভ নাই নিজের বুদ্ধির উপরে ক্ষেত্রে আল্লাহ না আমি খুবই বুদ্ধিমান আমার কোন ক্ষতি সহজে হবে না কোন আমরা সবাই দুর্বল আমাদের সবার কার কাছে আশ্রয় চাইতে হয় আল্লাহর কাছে ইল্লা বি আল্লাহ ছাড়া কারো কোনো শক্তিও নাই ক্ষমতা তারা যখন এইভাবে ঢুকলেন বিভিন্ন গেট দিয়ে তারপরে আহ শেষ করতে দেখা গেল যে গেট দিয়ে ঢুকছেন ঠিকই বিভিন্ন গেট দিয়ে কিন্তু ঢুকলো বিভিন্ন গেট দিয়ে ওরা তো কথা ছিল যে বিভিন্ন গেট দিয়ে গিয়ে আলাদা আলাদা করে একজনের একজন করে যাওয়া তারা সেটা আর বুঝে নাই সবগুলো আবার ওই একসঙ্গে জমা হয়ে গেছে তো সেই কথা নিয়ে আল্লাহ তাল্লাহ বললেন মিন হাইহম আবু হুম বাবা যখন বলে দিলেন এভাবে এভাবে ঢুকো তারা ঢুকলো ঠিকই পক্ষ থেকে যেটা হুকুম আছে সেটা থামাইতে পারলেন তবে অন্তরে তার মাইন্ডে তার জ্ঞানী যতটুকু ছিল সেসব ততটুকু বলেছে বলে দিয়েছে বাকিটা আর উনি হয়তো বাকি অংশ বলেন নাই বা তারাও বুঝেনি তো আল্লাহর হুকুম তাই হলো কিন্তু এই যে দিয়ে ঢুকার কথা এটা তিনি বলেছেন এটাও কিন্তু জ্ঞানের কথা এই জ্ঞানটা আল্লাহর কাছ থেকে আসে বদনজর যে আসে ইবোলাই আসে তার জন্য কিছু করতে হয় প্রোটেকশন এগুলো যারা বুঝে আল্লাহ তাদেরকে কিছু জ্ঞান দিয়েছেন আর উনি তো আল্লাহ নবী আর যারা না তারপরে কিছু বদনজর এগুলো আল্লাহর হুকুম থাকলে হবে না হাতের নাই এগুলো যারা তারা এরকম কথা বলে জ্ঞান থাকলেও না এটা কেউ রুখতে পারবে না কিন্তু নিজের সতর্কতা এগুলো জানা থাকা এগুলো জ্ঞানের কথা যে আমি তাকে জ্ঞান দিয়েছি লিমা আল্লাহ না হোক বল কিন্তু অধিকাংশ মানুষ আসলে জানে না এই বদনজরের খবরও জানা নেবেন শুরু হয়েছে ওকে বদনজরের ব্যাপারে নবীকার বলেছেন আল্লা হাক চোখ লাগা বদনজর ক্ষতি হওয়া এটা হক এটা হয়ে যায় হক মানে এটা ভালো জিনিস না জিনিসটা খারাপ কিন্তু এটা ঘটে যায় হাঁক মানে যেটা ঘটে অবধারিত হয়ে যায় অনেক সময় তিনি আলো বলেছেন আল জামালা বদনজর মানুষকে কবরে ঢুকায় আর উঠকে হান্ডির মধ্যে ঢুকায় বদনজর মানুষ কবরে কামনে ঢুকায় বদনজর পড়ার কারণে শারীরিক যে ক্ষতি হয় এই ক্ষতির কারণে শরীরের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে যায় আর এই রোগের কারণে শাস পর্যন্ত সে মরে যায় তাহলে রোগটার উৎপত্তির প্রধান কারণ কি ছিল বদন বদনাথর এত মারাত্মক জিনিস আর উট কেমনে হান্ডির মধ্যে ঢুকে বদনতার কারণে এমন বদনত দিল যে উটের ভিতরে এখন সফর শুরু হয়ে গেছে এবং উট অনেক সময় মরে যেতে পারে এবং আরবি সাহিত্যে আছে কোন কোনো বদ কোন কোনো কোনো মানুষের সাংঘাতিক বদনজর আছে কিন্তু সব মানুষের একরকম না কারো হেভি বদনজর আর কারো নজর একটু কম ক্ষতি হয় কারো নজরে অনেক বেশি ক্ষতি হয় তো বেশি ক্ষতি হওয়ার লোকজন আছে তো আরো দেশে এরকম এক লোক ছিল সে জানে তার নজর মানুষকে এবং যে কোনো জিনিসকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত করে তো এই এই লোক কোন বাতান বলে যে উঠ দল এক সঙ্গে চড়ায় ২০ পঞ্চাশ একশো উট আছে কোন মালিকের চড়ায় তো ওইখানে গিয়ে অনেকক্ষণ একটা ভালো উঠে টার্গেট করে বদনাম দিবে। আর কিছুক্ষণের পরেই দেখা যাক উটের ভিতরে পাল্প শুরু হয়ে গেছে এবং সে পড়ে গেছে মানে তার তাৎক্ষণিক হাট ফেলার অবস্থা এইরকম পাইলে উটের মালিকরা জলদি করে জবাই করে দেয় হ্যাঁ জবাই করলে কেউ খাইলে খাইলে কোন সময় বিক্রি করতে পারলে করলো না হলে মানুষ দিয়ে খেয়ে ফেললো তো সেই লোকজনকে বলে তারা প্রদর্শন নিয়ে থাকবে আর আমি অনেক জায়গায় আরেক জায়গায় প্রদূষণ নিয়ে দেবো এটাকে ফেলে এবং তাই হতো এরকম আছে এরকম অনেক আমাদের এলাকায় বলা আছে কোন লোক যদি আসে নারিকেল গাছের দিকে দেখে ও তো অনেক নারিকেল ধরছে দেখি সেই যার পিছন দিক থেকে আসতে করে কালো হয়ে যাচ্ছে রং কয়েকদিনের মধ্যে পটপট করে পড়ে গেল এরকম ঘটনা আছে এবং আমি জানি আমার এক আত্মীয় আছে তাদের এক আত্মীয় আছে এক মহিলা আছে সেই যদি কোনো বাড়িতে আসে সবাই তার ছেলে মেয়ে কোথায় দু শুধু চিন্তা করে কোথায় লুকাবে কজে লুকাইতে না পেরে একদিন কি করলো যে লুকানো যাচ্ছে না জল কালী লাগালে থামাবে না কিছু কিন্তু আর চেহারের মধ্যে যে আকর্ষণ আছে এটা কিছু কমে যাবে এই কারণে এইরকম কিছু কিছু লোক আছে খুবই মারাত্মক অবস্থা আর সাধারণত কিন্তু আসলে নজর আমাদের সবারই কিছু নজর লেগে যেতে পারে সে ব্যাপারে আরো হাজি আসছে কিন্তু যেগুলো আসছে মারাত্মক তিনি নবী করিম সালামের সঙ্গে গিয়ে একদিন বনি হনাইফের একটা ঝর্ণা পাহাড় থেকে স্প্রিং ধারা নেমে আসছে সেখানে তিনি গোসল করছিলেন এবং নবী ইম সাল্লামের সঙ্গে এক জায়গায় যাচ্ছিলেন দেওয়ার পথে না আসার পথে যাত্রা বিরতি তিনি গোসল করছিলেন আর গোসল করা অবস্থায় উনি সিনে খুব সুন্দর এত গায়ের রং এত সুন্দর আর সাহাবি তখন বুড়া ওখানি মোটামুটি পরিপূর্ণ আহ স্বাস্থ্য নিয়ে তিনি গোসল করছেন আরেকজন দেখে আরেক সাহাবি তাকে দেখলেন ওকে তার নাম হচ্ছে আমির ইবনী তিনি বললেন ওনার খালি গায়ে নিচে কাপড় আছে উপরে কোনো কাপড় নাই এত সুন্দর শরীরের রঙ দেখে তিনি একটা কমেন্ট করে ফেললেন মার আইতে কালিমেলা জেলা আরে এত সুন্দর তার শরীরে চামড়া এত মানে এই কমেন্ট তার কানে এসেছিল আর তাৎক্ষণিক ভাবেই ওনার ব্যাপকভাবে খারাপ হয়ে গেল সাংঘাতিক জ্বর এসে গেল তিনি এখন আর শেখ করছেন বডি তিনি এখানে নড়তে পারছেন না তিনি খবর পাঠালেনা ওনার সঙ্গে আমার অবস্থা আমি এখন কি করিজ্ঞাসা করি আস কেউ তাকে বদন দিচ্ছে না জলদি করে খবর আনো আমার কাছে কারণ বদনজর সাথেই ক্ষতি করতে পারে না তখন ঠিকই যিনি এসে জিজ্ঞাসা করলেন বলে যে হ্যাঁ ওই এসে আমের রবি এসে এই মন্তব্য করছিল আমি যখন গোসল করি তখন তুমি বল জলদি করে আমের কে ধরে নিয়ে আস ওনাকে যে আনা হলো বললেন আলাহ তোমাদের কি হয়েছে তোমার ভাইকে তোমরা মেরে ফেলো কেন তুমি বার রক্তা ইনাল হাঁকুন তুমি তাকে যখন দেখলে এই মন্তব্য করছি গোছলের সময় হতাহত তুমি বার রক্তা দোয়া করো না কেন তার জন্য তো আল্লাহ জলদি করে কর ওজুর করে তার ওদের পানি দাও তোমার ওদের পানি দিয়ে তার গায়ে ছুঁড়ে মারলে বদ নদার কেটে যাবে তো তুমি এই কাজ কেন করে না বার রাখতে এই জন্য যদি কাউকে দেখেন কোনো কিছু দেখেন সুন্দর লাগে ভালো লাগে দেখতে আকর্ষণীয় একটা খবর শুনছেন আপনার কাছে খুবই ভালো লেগেছে আপনার নিজের হোক অন্য কারো হোক নিজের ক্ষতি কেউ চায় নাকি আর কোনো ক্ষতি চাওয়াতার করা আছে কারো ক্ষতি ধরো না কোনো খবর শুনলেই ভালো খবর শুনলে বা কোন ভালো কিছু দেখলে মন্তব্য করতে হবে আল্লাহমা বারকি আল্লাহমাহু এই মন্তব্য করতে হবে তো এই মন্তব্য কেন করল না আল্লাহ বার বার রক্তু করে ওদুর পানি দাও কারণ আমাদের জমানা কেউ যদি এরকম বদনজর পড়ে তাকে যদি বলতে পারেন ভাই ওজু করে পানিটা দিয়ে তার নিক্ষেপ করলে তার গায়ে ছুঁড়ে মারলে যার নজর লেগেছে তার বদনজর দূর হয়ে যাবে এটাটা সুন্দর ইসলামিক ফর্মুলা এখন এটা কি আমাদের দেশের লোকেরা বললে মানবে তুমি আর কাম পাইলা না আমি তোমাকে দিতে গেছি আমার ব্যাপারে এখন উনি চিন্তা করলেন যে এখন যদি বলি উন্মুখ মুসল্লিকে তুমি আমাকে এই উজুগ করে পানিটা দাও তা সে মাইন করবে তিনি মানে মুসল্লি এত বেশি ছিল না কিছু কম ছিল তিনি বললেন যে আপনারা সবাই উজুগুলো করে আপনাদের পানি একটা পাত্রে রেখে দেন ক একজন ছিল তো সবাই রাখছে এখন কেদে দায়ী আর ধরা পড়ল না তখন তিনিেকাস উনি একদিন ঘোড়ায় চড়ে যাচ্ছেন মাসা দেখতে শুনতে খুবই মানানসই জোরদার মত দেখা যাচ্ছে একজন মহিলা তার দিকে নজর করে বললেন ইন্না আমি রাখুম তোমাদের এই যে আমির কমান্ডার সাংঘাতিক হঠাৎ করে বেহস হয়ে পড়ে গেলেন এবং তিনি বললেন কি আমার বাপের কোন মন্তব্য করেছে কেন খবর নাও সঙ্গে লোকজন বললো যে অমুক জায়গা দিয়ে আসতে এক মহিলা করেছিলেন যে তার কাছে জলদি করে তার অদুর পানি নিয়ে আসো অদুর পানি নিয়ে আসা হলো ওই মহিলার এবং ওনার গাড়িটা যখন ইউজ করা হলো তারপরে আল্লাহ তাল ওনাকে সুস্থ করে দিলেন আরেকটি হাদিস রাসুল্লাহ সালাম বলেন যে ব্যক্তি আহ কোনো কিছু যদি তাকদিরের সঙ্গে কম্পিটিশন করে যে আল্লাহ তকদিরকে আঁকেই ফেলবে সেটা নাম হচ্ছে বদনজল আল্লাহ আপনার ভালো চেয়েছেন ভালো দিয়েছেন এটাকে নষ্ট করার জন্য কোনো জিনিস যদি করতে চায় সেটার নাম কি বদনজরফুল জিনিস আল্লাহ তারা কিছু জিনিসের মধ্যে পাওয়ার দিয়ে রাখছেন পরীক্ষা করার জন্য দিয়েছেন না এগুলো আমাদের পরীক্ষা করার জন্য আসলে আদানো সময় হয়ে এগুলো এই ব্যাপারে আরো কথা আছে ইনশা আল্লাহ এই বদনজরের কাহিনী শেষ হয় না এগুলো আমাদের জানা দরকার এগুলোর আমুল কি আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন না করার কারণে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত করছি